আল্লা তুমি দায়ার সাগর রাহুমানুর রাহি আল্লাহ তুমি দায়ার সাগর রাহুমানুরাহি তোমার দয়া সবার তার মানন্ত বসি তোমার দয়া সবার তার মানন্ত বসি আল্লাহ তুমি দায়ার সাগর রাহুমানুরাহি আল্লাহ তুমি দায়ার সাগর রাহুমানুরাহি তোমার দয়া সবার তার অনন্ত বসী তোমার দয়া সবার তার অনন্ত বসি ও দয়া মায় প্রেমাই মা। কাছে আমায় ও দয়া মায় প্রেমায়শ্বরী দয়া করে নাও গো তুমি কাছে মায় তোমার সানে গান গেয়ে যা তোমার সানে গানে গেয়ে যাই আমরা প্রতিদিন তোমার দয়া সবার তারে অনন্ত বসী তোমার দয়া সবার তারে অনন্ত বসীম আল্লাহ তুমি দয়ার সাগর রাহুমানুরাহিম আল্লাহ তুমি দয়ার সাগর রহুমানুর রাহি তোমার দয়া সবার তারে অনন্ত বসী তোমার দয়া সবার তারে অনন্ত বসী তুমি মহান তোমার জাহান অন্য কারণ আমরা তোমার দরবারেতে ভতি অসোহায় তুমি মহান তোমার জাহানন্ কারণ আমরা তোমার দরবারেতে ভতি অসহায় রহমতের ইদার খুলিয়া রহমতের দার খুলিয়া কাছে টেনে নাও তোমার দয়া সবার তারে অনন্ত বসীম তোমার দয়া সবার তারে অনন্ত বসীম আল্লাহ তুমি দয়ার সাগর রহুমানুর রহিম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়া সবার তরে অনন্ত বসী তোমার দয়া সবার তরে অনন্ত বসী তোমার দয়া সবখানেতে আছে বিরাজমান শেষ করা যাবে না তোমার গে গুন গান তোমার দয়া সবখানেতে আছে বিরাজমান শেষ করা যাবে না তোমার গে গান দু জাহানের মালিক তুমি দু জাহানের মালিক তুমি থাকবে চিরদিন তোমার দয়া সবার তরে বলন্ত বসীম তোমার দয়া সবার তরে আল্লাহ তুমি দয়ার সাগর রাহুমানুর রাহিম আল্লাহ তুমি দয়ার সাগর রাহুমানুর রাহী তোমার দয়া সবার তার বলন্ত বসী তোমার দয়া সবার তারে বলন্ত বসী আল্লাহ তুমি দয়ার সাগর রাহুমানুর রাহী আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়া সবার তরে বলন্ত বসীম তোমার দয়া সবার তরে বলন্ত বসীম তোমার দয়া সবার তরে অনন্ত বসি